খুশি একদিন ঈশ্বর দেখেন দুজন সেবক খালি বসে আছে ওরা কিছুই করছে না দুজনকেই খুব অখুশি দেখায় আরে এটা হলো স্বর্গ তোমরা এখানে অখুশি থাকতে পারবে না তোমাদের কেন দেখতে এত অখুশি লাগছে আমাদের কিছু করার মতো নেই ঈশ্বরের দুই সেবক পৃথিবীর উদ্দেশ্যে একটি মূর্তি বসানো ছিল শহরের একেবারে কেন্দ্রে আপাদ মস্তক সোনা দিয়ে মোড়া আর ওর চোখে মনিটা ছিল নীল একটা বহুমূল্য রুবি বসনেছিল কোমরের বেল্টে উদাহরণ দিতকি থাকতে হবে ঠিক খুশি রাজকুমারের মতো কয়েকদিনের মধ্যে শীতকাল চলে আসে সূর্য অস্ত যাচ্ছিল আর একটা পাখি রাতে থাকার জন্য একটা বাসা খুঁজছিল ও মূর্তির কাছে উড়ে আসে এবং ভাবে এক ফোটা জল পড়ে। পাখিটা আকাশের দিকে তাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার ছিল জলের ফোঁটা পড়ছে কোথেকে বৃষ্টি তো পড়ছে না এই বলতেই দ্বিতীয় জলের ফোঁটা পাখির গায়ে পরে আরো অবাক হয়ে যায় তুমি কাঁদছ কেন তুমি না খুশি রাজকুমার না আর খুশি নই কেন কি হয়েছে আমি যখন বেঁচে ছিলাম তখন আমি খুব খুশি ছিলাম আমি রাজপ্রাসাদে থাকতাম কোনোদিন বাইরে বেরোয়নি আমি আমার বাগানে খেলতাম দিনের বেলা আর বেলায় নাচ করতাম আমি অন্যান্য সাধারণ মানুষদের মতনই ছিলাম আমার কাছেও তোমাদের মতনই মন ছিল আমি আমার জীবন আনন্দে বাড়িতে কাটিয়েছি প্রাসাদের বাইরের জীবনের ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমি আমার ছোট্ট জগতেই দারুণ আনন্দে ছিলাম আর সেই জন্যই ওরা আমায় খুশি রাজকুমার বলে ডাকত কিন্তু এখন আমি মরে যাওয়ার পর ওরা আমার মূর্তি বানিয়েছে শহরের মাঝখানে আর তাই আমি বাইরের জগৎটা নিজের চোখে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মানুষের জীবনের কষ্ট আমার মনটা ধাতু দিয়ে তৈরি হলেও এখন আমার সবার জন্য কষ্ট হয় সেই জন্যই আমি ও তাহলে তুমি এখন কেন কাঁদছ আমি একটি মহিলাকে দেখতে পাচ্ছি শহর থেকে একটু দূরে ওর বাচ্চাকে খাওয়ানোর মতো সামর্থ্য নেই এতটাই গরিব ও রানীর সেবিকাদের মধ্যে একজনের জামা সেলাই করছে প্রাসে এক নাচের অনুষ্ঠানের জন্য ও ছোট্ট ছেলেটা কাঁদছে যেহেতু খিদে পেয়েছে এবং শরীরটা খারাপ কিন্তু ওকে খাওয়ানোর মতো মহিলাটার কাছে কিছুই নেই শুধুমাত্র নদীর জল ছাড়া আহারে বেচারা তুমি কি আমার এই লাল পাথরটা মহিলাটিকে দিয়ে আসবে এটা ওর প্রয়োজন কিন্তু আমায় যে মিশরে যেতে হবে আমার সব বন্ধুরা ওখানে চলে গেছে যেহেতু আর ওই মহিলাটির কাছে কাল সকালে যাব। ধন্যবাদ বন্ধু সকাল বেলা পাখিটা রাজকুমারের মূর্তি থেকে লাল পাথরটা খুলে নেয় এবং রাজকুমারের দেখানো পথের দিকে উড়ে যায় প্রথমে পাখিটা শহরের ওপর দিয়ে উড়ে যায় তারপর ইস আমি যদি আমার জামাটা এক দুদিনের মধ্যে পেয়ে যেতাম কেন যে মহিলা এত সময় নেই জামা বানাতে পাখিটা শহর পেরিয়ে নদী পেরিয়ে এক গ্রামের কাছে পৌঁছয় যেখানে ও দেখে মহিলা ছোট্ট একটা বাড়িতে ঘুমোচ্ছে পাখিটা লাল পাথর টেবিলের ওপর রেখে দেয় তারপর ও বিছানার সামনে যায় যেখানে বাচ্চাটা শুয়েছিল মুখের সামনে পালকের ঠান্ডা বাতাস লাগতেই বাচ্চা ছেলেটা ঘুমিয়ে পড়ে পাখিটা উড়ে আবার রাজকুমারের কাছে যায় শহরে ফেরত যাওয়ার সময় পাখিটা নদীতে নামে জল খেতে যেহেতু ওর খুব তেষ্টা পেয়েছিল যখন পাখিটা নদী থেকে জল খাচ্ছিল একজন লেখক পাখিটাকে দেখতে পায় এবং মনে মনে ভাবে ও পাখিটা এখনো এখানে আছে ও কোনো গরম এলাকায় যায়নি এখনো ও এমন জায়গায় রয়েছে যেখানকার জলবায়ু জন্য ঠিক না আমায় ওর থেকে কিছু শিখতে হবে যদিও আমি না খেয়ে রয়েছি কিন্তু আমায় আমার গল্প শেষ করতেই হবে তাড়াতাড়ি পাখিটা তারপর উড়ে যায় রাজকুমারের কাছে এবং লেখক ফিরে যায় নিজের বাড়িতে মাথা একটা নতুন গল্প নিয়ে অদ্ভুত ব্যাপার আমার গরম লাগছে যদিও এখন এখানে ঠান্ডা এই উষ্ণতা হল তুমি যে ভালো কাজ করেছ তার হ্যাঁ আমি তাহলে আগামীকাল মিশরে যাব। তুমি যেও না বন্ধু আমি তোমার থেকে আরেকটা সাহায্য চাই আরে বাবা আবার কি শহর থেকে অনেক দূরে আমি এক লেখককে দেখতে পাচ্ছি যে গল্প লিখে চলেছে কিন্তু শেষ করতে পারবে না যেহেতু সে না খেয়ে রয়েছে আর ওর ঘর গরম করার জন্য আগুনও জ্বলছে যাও আর গিয়ে ওকে দাও তোমার চোখ না না আমি পারবো না দয়া করে এটা দিয়েছো বন্ধু এ হলো ভারতের এক বহু মূল্যবান পাথর এটা লেখককে একটা ভালো জীবন কাটানোর সুযোগ করে দেবে এবং ছাদে থাকে একটা ফুটো দিয়ে ঘরে ঢোকে লেখক টেবিল চেয়ারে বসেছিল মাথা নিচু করে পাখিটার নীল পাথরটা টেবিলের উপর রেখে উড়ে বেরিয়ে যায় লেখক চোখ খুলে পাথরটা দেখতে পায় ফেরত চলে আসে আমি তোমায় বিদায় জানাতে এসেছি কাল সকালে আমি মিশরে চলে যাব তুমি কি আমার সাথে আরেকটা রাত থাকতে পারবে ও রাজকুমার ঠান্ডা পড়েছে তো চৌরাস্তায় একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল ও ডিম বিক্রি করছিল কিন্তু সেগুলো পরে গিয়ে সব ফেটে যায় এখন মেয়েটার কাছে বাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো টাকা নেই ও টাকা বাড়ি না নিয়ে ফিরলে ওর বাবা ওকে মারবে কিন্তু আমি ওকে কি করে সাহায্য করব আমার আর আর কাজে পাঠাবে নিয়ে তার বদলে ওকে স্কুলে পাঠাবে না আমি তোমার সাথেই থাকছি কিন্তু তোমার আরেকটা মনি আমি খুলতে পারবো না তুমি তো তাহলে দেখতেই পাবে না দয়া করে করো বন্ধু প্লিজ পাখিটার খুব খারাপ লাগছিল রাজকুমারে আরেকটা চোখের মনে খুলে নিতে ও পাথরটা মেটার কাছে নিয়ে যায় এবং ওর হাতে দেয় মেটা পাথরটা দেখে খুব খুশি হয়ে যায় কি আর টুকরো আরো দৌড়ে বাড়িতে যায় পাখিটা রাজকুমারের কাছে ফেরত আসে ও রাজকুমারকে দেখে খুব খারাপ লাগে যেহেতু তার এখন আর চোখ ছিল না मतिए रखत राजकुमार बंधु तुम्हें घूर देख অন্যদিকে গরিবেরা না খেয়ে মরছে এবং থাকার জায়গা খুঁজছে আমি কয়েকটা ছোট বাচ্চা কে দেখেছি এই শীতে কষ্ট পাচ্ছে ওরা একটা ব্রিজের নিচে আছে পাখিটা কষ্টের সহিত রাজকুমারের শরীর থেকে একটু একটু করে সোনা খুলতে থাকে এবং দান করে দেয় গরিবদের ওরা সোনার টুকরো পেয়ে খুশি হয়ে যায় ठंडा बेचे रात मारा जा राजकुमार जो पर दिन सकाले खबर टाइम पर भेतर कि भेजे जाए ওটা আসলে শুধু রাজকুমারের ধাতুর তৈরি মন যা ভেঙে যায় মানুষ যখন মৃত পাখিটাকে রাজকুমারের কাছে তাই না হ্যাঁ ঠিক বলেছো ওকে তো রাজকুমার কম ভিকারে বেশি মনে হচ্ছে আর একটা মৃত পাখি পরে আছে ওর পায়ের সামনে কে পরিষ্কার করবে আমার মনে হয় এই মূর্তিটা এখান থেকে সরিয়ে দেওয়া উচিত দিন পরে ঈশ্বরের দুই সেবক তার কাছে দুটো জিনিস নিয়ে ফেরত আসে এবং সেগুলো ঈশ্বরকে দেয় তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো। ওরা একটা মৃত পাখি তোমরা ভালো কাজ করেছ সত্যি এই দুটো জিনিসই খুব ভালো আমি এই দুটো আমার বাগানে রাখবো পাখিটা সুন্দর গান শোনাবে আর খুশি রাজকুমার আমার সোনার শহরে দাঁড়িয়ে থাকবে